আয়াত সমূহ আল কিতাবিল মুী গ্রন্থের কা মনে হয় আপনি নিজের জীবন দিয়ে দেবেন এদের ইমান না অনন্তর তাদের গ্রীবাসমূহ হয়ে যাবে নিদর্শনের কারণে অবনমিত আর তাদের মিং এমন অনন্তর তারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারা ওই বিষয়ের প্রকৃত তথ্য জানবে মা কানু যে সম্বন্ধে তারা বিদ্রুপ করতাম তারা কি দেখে না ইমিনকে আমি তাতে উত্তম শাকসবজি এতে এক বিরাট নিদর্শন রয়েছে আর তাদের অধিকাংশ লোক ইমান আনয়ন করে না আর নিঃসন্দেহে আপনার প্রতিপালক্রান্তর আল ইসাল্লামকে আনি তুমি গমন করোমা সেই অনাচারী লোকদের নিকটমাফ সম্প্রদায়ের নিকট আলা তারা কি ভয় করে না আমার আজাব সম্পর্কে আমার অন্তর সংকীর্ণ হয়ে যায় এবং আমার জবান ভালো রূপে সঞ্চালিত হয় না অতএব হারুনের প্রতিবা কত লু নি তারা আমাকে হত্যা করে ফেলবে আল্লাহ বললেন কাল্লা কি সাধ্য আছে আমার নিদর্শনাবলি সহ আমি তোমাদের সঙ্গে আছি নিশ্চয়ই আমরা সারা বিশ্বের প্রতিপালকের প্রেরিত আনসিল যেন তুমি যেতে দাও মাহা আমাদের সাথে বানী ইসর বনীসরা কে আওয়ালা ফেরাউন বলল। ফিনা এবং তুমি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যে অবস্থান করেছা এবং তুমি সেই কিতাবী হত্যাকাণ্ড করেছিল যা করেছিল আমি তা করে ফেলেছিলাম এবং আমার ভুল হয়ে গিয়েছিল তখন আমি তোমাদের এখান থেকে পলায়ন করলাম লাম তুকুম যখন আমার ভয় হলো রব্বি হুকমান অতএব আমার প্রতিপালক আমাকে এবং ওই নিয়ামক তামুনুহা আলাইয়া যার অনুগ্রহ তুমি আমার প্রতি দেখাচ্ছ انعباد تباني اسرائيل تاتو ايجي بوني اسرائيل درگ بشن اپو مانر مد فلرگسل قال فرعون وما رب العالمين رب العالمين تا کی قال موسى رب السماوات والأرض وما بينهما تنی اسمان شمو هو او جمينير ام تادر مد دوستو شموستو بستوری رو تبالو انكم تم موقنين যদি তোমার যদি তোমরা বিশ্বাসী হতে চাও বলল তার প্রতিবর্তী প্রতিপালক। গণের ফেরাউন বলতে লাগলো ইন্দা রসুল আখন তোমাদের রসুল নিশ্চয় তোমাদের রসুল পাগল বলে মনে হয় সালাম বললেন রবশী তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক ওয়ামা বাইন এবং তার মধ্যস্থিত সকল বস্তুর যদি তোমাদের জ্ঞান থাকে তোমাকে কারাগারে প্রেরণ করব অবশ্যই আমি যদি উপস্থাপন করি বিশাই ইম মুবিন কোন স্পষ্ট প্রমাণ তবুও মানবে না परिणत हो गल हस्त बेर करल बड़ पंडित बड़ अभिज्ञ जदुकर কি পরামর্শ দিচ্ছ তারা বলল আরজি জিহু আহ আপনি তাকে ও তার ভাতাকে অবকাশ দিন অবাহাত এবং প্রেরণ করুন শহর শহরগুলোতে হাঁস সংগ্রহকারীদেরকে যে তারা আপনার নিকট নিয়ে আসবে নির্দিষ্ট সময়ে আলী নাস এবং লোকদেরকে এই বিজ্ঞাপন প্রদান করা হলো যে তোমরা কি সমবেত হবে ला जयपर था जो जदुकर उलोली তবে কি আমরা কোন বিরাট প্রতিদান পাবো আল্লাম তাদেরকে বললেন আল নিক্ষেপ করো মা তোমাদের যা কিছু নিক্ষেপ করতে হয় কাউ সুতরাং তারা নিক্ষেপ করল। মুসা নিক্ষেপ করলেন ফাইদা তালু তখন অমনি তা অজগর হয়ে গ্রাস করতে লাগলো মা ইয়া তাদের কৃত্রিম ধাদা বললো আমা তুম আচ্ছা তোমরা মুসার প্রতি ইমান আনলে কবলা আনুম আমার অনুমতি দেওয়া ব্যাত আমি কর্তন করবো তোমাদের এক পার্শের হাত এবং সকলকে শুলে পাড়াবো তারা উত্তরে বলল কোন প্রতিপালক ক্ষমা করবেন আমাদের অপরাধ সমূহ যেহেতু আমরা সর্বপ্রথম ইমান এনেছি ইলা আর কে নির্দেশ দিলাম আন বের করে নিয়ে যাও তোমাদের নগর সমূহে হাশের সংগ্রহকারীদেরকে ইন্ই তারা একটি ক্ষুদ্র দল এবং তারা আমি তাদেরকে বের করে দিলাম বাগান সমূহ ও ঝর্ণাসমূহ হতে এবং ধন ভাণ্ডার সমূহ এবং উত্তম প্রাসাদ হতেও আর তাদের পরে তৎসমুদায়ের মালিক করে দিলামী অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখতে পেলো তখন মুসার সঙ্গীগণ বলতে লাগলো ইন্না আমরা তো তাদের হাতে ধৃত হলাম অতঃপর আমি মুসা কে নির্দেশ করলাম আনিবরিব আঘাত করো তোমার লাঠি দ্বারা আল বাহার সাগরে ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং আমি উদ্ধার করে দিলাম এবং আমি উদ্ধার করে নিলাম মুসা ও মাম্মা কে ও তার সঙ্গীদেরকে আজমাইন সকলকে এবং তাদের অধিকাংশ লোকই ইমানা ইন্না রা আর আপনার প্রতিপালক লাহু আল আজিজুর রহিম পরাক্রান্ত পরম দয়াময়াতুল আলাইহিম আর আপনি তাদের সম্মুখে বর্ণনা করুন मान मूर्तिहा निकट एक बस अला इब्राहिम अल्लाम ডাক ইদ বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে দেখেছি কেদাল এইভাবে করতে এগুলো হচ্ছে আমার অনিষ্টের কারণ ইবাহ তবে হ্যাঁ বিশ্ব প্রতিপালক বাদে আল্লা দি খনি যিনি আমাকে সৃষ্টি করেছেন অনন্ত তিনি আমাকে পথ প্রদর্শন করেন করবেন তৎপর আমাকে জীবিত করবেন আর জার্নিকট এ আশা আছে যে তিনি আমার মার্জনা করবেন দিন আমাকে অন্তর্ভুক্ত করুন লোকদের উল্লেখ অব্যাহত রাখুন যেহেতু তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত রয়েছেন ওয়াল হুসেনি আর সেদিন আমাকে অপমানিত করবেন না যেদিন সকলে জীবিত হয়ে উঠবে তবে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর সমীপে উপস্থিত হবে বিকল সালিম পবিত্র আত্মা নিয়ে ফজলি ফাতিলে জান্নাত এবং জান্নাত কে নিকটবর্তী করে দেওয়া হবে লোকদের জন্য। প্রকাশিত পরিবর্তে হাল ইয়াং আকুম তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা নিজেদেরই রক্ষা করতে পারে করে সেখানে করতে করতে তাহ আল্লাহর শপথ ইং কুন্না নিঃসন্দেহ আমরা ছিলাম স্পষ্ট ভ্রষ্ট মধ্যে যখন আমরা তোমাদেরকে সমতুল্য মনে করতাম আমাদের নেই মেং সাফ কোন সুপারিশ ওয়ালা এবং নেই সদি হামিম খাটি বন্ধু আন্নালানা কার্রতান অথচ তাদের অধিকাংশ ইমান আনে না রব্বাকা নিঃসন্দেহে আপনার প্রতিপালক লাহুয়াল আজিজু মহাপরাক্রমশালী আর রাহিম বড় দয়াময় কাজাবাদ মিথ্যা প্রতিপন্ন করেছে ভয় করো না আমি তোমাদের জন্য রসুল আমিন বিশ্বস্ত রাসুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আত এবং আমার অনুগত হাও ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন আর আমি তোমাদের নিকট কোন বিনিময় চাই না ইন আজরিয়া أمار আলা রাব্বিল আলামিন আমার বিনিময় তো কেবল বিশ্বপ্রতিপালকের জিমমায় রয়েছে ফাতাকুল্লাহ হেব তোমরা আল্লাহকে ভয় করো ওয়াতিউনি এবং আমার কথা মান্য করো ক্বাল ও তারা বলতে লাগলো আনুমিনু লাকা আমরা কি तो केवल नदी और भय प्रदर्शनकारी बोलते निश्चय कर অতবা আপনি আমার ও তাদের মধ্যে একটা কার্যকরী মীমাংসা করে দিন এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে ফিলফুলকিল বোঝাই পূর্ণ নৌকায় অনন্ত নিমজ্জিত করে দিলাম বা এরপর অবশিষ্টদেরকে এতে বিরাট উপদেশ রয়েছে প্রতিপন্ন করেছে আলমুর সালিনে বললেন আহ তাদের ভ্রাতা হুদুন হুদ আলা তোমরা কি ভয় করোনা নিশ্চয় আমি তোমাদের প্রতিময় চাই না আমার বিনিময় তো জগৎ সমূহের প্রতিপালকের জিম্মায় রয়েছে তোমরা কি নির্মাণ করছো প্রত্যেক উচ্চ স্থানে আয়াত আর তোমরা পৃথিবীতে চিরকাল থাকবে আর যখন তোমরা কাউকে আঘাত করো বাতাসুম জাবা রীন তখন একেবারে সৈরাচারী হয়ে আঘাত করো অবগত আছো আমার দেখুন তিনি তোমাদেরকে সাহায্য করেছেন বিয়া পর্যন্ত ও সন্তান তিনি এবং উদ্যান आजाद निकट उभय कथा समान তুমি চাই একটি সাধারণ প্রথা আমাদের কখনো হবে না তারা ভুদকে মিথ্যা প্রতিপাদন করলো না তখন আমি তাদেরকে ধ্বংস করে দিলাম াস করেছিল আলমোর সালিনে যখন তাদেরকে বললেন আহ তাদের ভ্রাতা এবং আমি তোমাদের নিকট এর কোনো জগৎ সমূহের প্রতিপালকের জিম্মায় बाग खेज वृक्ष আর অনুসরণ মুসরিফিন সেসব সীমালঙ্ঘনকারীদের যারা ফেসাদ সৃষ্টি করে থাকে ভূপৃষ্ঠে উপস্থিতা যদি তুমি সত্যবাদী হও সাল্লাম বললেন হা দিহি না এই একটি উনি পানি পান করার জন্য এর এক পালা তার অন্যথায় তোমাদেরকে ধৃত করবে আজাব এক ভীষণ দিবসের আজাব এসে পরন্তু তারা সে উঠনি মেরে ফেললো না দিমিন অতঃপর তারা অনুতপ্ত হলো এবং আপনার প্রতিপালক হচ্ছেন মহাপরাক্রমশালী পরম করুন অবিশ্বাস করেছিল যখন তাদেরকে বললেন এবং আমার অনুসরণ করোর আর আমি তোমাদের নিকটের কোনো জগৎ জগৎসমূহের প্রতিপালকের জিম্মায় स्त्रीगण के बाल आंगतुम बर तुमरा तो सीमा लंघन कारी सम्प्रदाय তারা বলল লাং তাহি যদি তুমি বিরত না হোক না থাকো আমি তোমাদের এই কার্যের প্রতি অত্যন্ত ঘৃণা পোষণ করি রব্বি হে আমার রব নাজি আহলি আমাকে এবং আমার সংশ্লিষ্টদেরকে রক্ষা করুন এক বৃদ্ধাকে ব্যতীত সে আজাবে নিপদিতদের মধ্যে রয়ে গেল অনন্তর আমি ধ্বংস করে দিলাম আল আহ অন্যান্য সকলকেই হিম্মা তর আর আমি তাদের উপর এক বিশেষ প্রকারের প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম অতবকি নিকৃষ্ট বৃষ্টি ছিল যা সেই ভয় প্রদর্শিতদের উপর বর্ষিত নসিহত রয়েছে ওয়ামা কানা তার হুম অথচ তাদের অধিকাংশ লোক ইমান আনে না পাইন্না রব পাকা এবং নিশ্চয় আপনার রব লাহুয়াল আজিজুর রহিম মহাপরাক্রমশালী পরম দয়াময়াবাদ যখন সোহাইব তাদেরকে বললেন আল্লাহ তখন তোমরা কি আল্লাহ কে ভয় করোনা এলাকুম আমি তোমাদের রাসুল আমিন বিশ্বস্ত পয় আমার বিনিময় তো সারা বিশ্বের প্রতিপালকের জিম্মায় রয়েছে তোমরা পূর্ণরূপে ওজন করো মিনাল মুখ এবং তাকে ভয় করো আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল জিবিল্লাত আউ্লিন এবং পূর্ববর্তী সমস্ত সৃষ্টিকে এবং তুমি তো আমাদের মত একজন মানুষ মাত্র আর আমরা তো তোমাকে মিথ্যা অন্তর্ভুক্ত বলে মনে করি আজকে তো অতএব আমাদের উপর পতিত করো আসমানের একটি সত্যবাদীদের মধ্যে হয়ে থাকো সালাম বললেন খুব অবগত আছেন বিমা তালী সম্বন্ধে অতব তারা তাকে অবিশ্বাস করতেই রইল অতঃপ তাদেরকে এসে ধৃত করল আদা বা আজাব ছিল এতে উপদেশ রয়েছে অথচ এদের অধিকাংশ লোক ইমান আনে না রবাকা এবং নিশ্চয় আপনার রব লাহু আল আজিজুর রাহিম মহাপরাক্রমশালী বড় দয়াময় ওয়াইংিলিত জগৎসমের প্রতিপালকের বিশ্বস্তারিন যেন আপনি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন বিলিস আরবিষ্কার আরবি ওয়াই এবং এর উল্লেখ রয়েছে যদি আমি তা নাজিল করতাম আল্লাহ কোন অনরবির উপর प्रत्यक्ष अलिम कठोर शास তাদের হবে যদি আমি তাদেরকে সুখের জীবন ভোগ করতে বছরের জন্য এবং যে সমস্ত জনপদ আমি ধ্বংস করেছি ইং সবগুলোতে ভীতি প্রদর্শক নবী এসেছিলেন জিক্র উপদেশ প্রদানের উদ্দেশ্যে আর আমি অবিচারী নই কেননা সেই শয়তানদেরকে আসমানি ওহি শ্রবণ করা হতে দূরে রাখা হয়েছে ফলা তাদের অতএব আপনি ইবাদত করবেন না মা আল্লাহ আল্লাহ সাথে ইলাহান আখরা অন্য কোন উপাস मुसलमान कथा ना माने फिर अपनी कार्य असंतुष्ट उठा बसा करी सर्वज्ञ আমি কি তোমাদেরকে বলে দেবো যারা কান পেতে রাখে এবং অত্যধিক মিথ্যা কথা বলে আর কবিদের। তারা প্রত্যেক ময়দানে হতবুদ্ধি হয়ে চলে থাকে এবং মুখে এমন বাক্যসম উচ্চারণ করতে থাকে মালা ইয়াফ আলুন যা তারা করে না ইল্লাল্লাযিনা আমানু কিন্তু হ্যাঁ যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত এবং ভালো কাজ করে ওয়া যাকারুল্লাহ কাসীর এবং অধিক পরিমাণ আল্লাহর জিকির করে ওয়াং তাসারু মিন বাদিমা যুলিমু আর যারা অত্যাচারিত হওয়ার পর তার প্রতিশোধ গ্রহণ করে কসাইআলামুল্লাযিনা যুলিমু আর যারা অত্যাচার করেছেন অচিরেই তারা জানতে পারবে आई अमकाली बन केम स्थानी तेजे फिर जो